বারাহ ইবনু আজিব রজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলাইসাল্লাম ইদুল আজহার দিন সালাতের পর আমাদের উদ্দেশ্যে ক্ষুদ্বা দান করেন ক্ষুদ্বায় তিনি বলেন যে আমাদের মতো সালাত আদায় করল এবং আমাদের মতো কুরবানি করল সে কুরবানির রীতিনীতি যথাযথ পালন করল আর যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবানি করল তা সালাতের পূর্বে হয়ে গেল এতে তার কুরবানি হবে না বারা রজিয়াল্লাহ তু আল্লাহ এর মামা আবু বুর্দাহ ইবনু নিয়ার রজিয়াল্লাহ তাল্লাহনু তখন বললেন হে আল্লাহ রসুল আমার জানা মতে আজকের দিনটি পানাহারের দিন তাই আমি পছন্দ করলাম যে আমার ঘরে সর্বপ্রথম জবহ করা হোক আমার বকরি তাই আমি আমার বকরিটি জবে করেছি এবং সালাতে আসার পূর্বে তা দিয়ে নাশতাও করেছি নাবি সাল্লা সাল্লাম বললেন তোমার বকরিটি গোষ্ঠের উদ্দেশ্যে জবে করা হয়েছে তখন তিনি আরজ করলেন হে আল্লাহ রসুল আমার নিকট এমন একটি ছয় মাসের মেষ শাবক আছে যা আমার নিকট দুইটি বকরির চাইতেও পছন্দনীয় एटि कुरबानी करथेष हाँ तब तुम छाड़ा अन्योजना